পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা বালকবধ উমাত বধ ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়ে আসিলেন বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্বরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল তাহার বয়স ছয় সাত বৎসর হইবে ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে তাহার সঙ্গে আরও দু একটি সমবয়স্ক ছেলেমেয়ে আছে বিশ্বম্বরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আমি তোমায় নমস্কার করলুম দেখলে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন কই দেখি নাই কন্যা বলিলেন তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ এ পাটা করি ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নথ করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন মেয়েটি বলিল মাইরি, গান জানি না তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে মাইরি বললে আর বলা হয় ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন প্রথমে কেলুয়ার গান তারপর আয়েল তোর খোপা বেধে দিই তোর ভাত আর এলে বলবে কি ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন পরমহংসের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো সব চৈতন্যময় দেখে যখন আমি ওদেশে অর্থাৎ কামার পুকুরে রামলালের ভাই শিবরাম তখন চার পাঁচ বছর বয়স পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয় তাই পাতাকে বলছে চোপ আমি ফড়িং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে আমার সঙ্গে ঘরের ভিতর সে আছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায় বকার পর আর বাহিরে গেল না উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ আর বলছে খুঁড়ো আবার চকমকি ঠুকছে পরম পরমহংস বালকের ন্যায় আত্মপর নাই ঐহিক সম্বন্ধের আঠ নাই রামলালের ভাই একদিন বলছে তুমি খুঁড়ো না পিসে পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই সব ব্রহ্মময় দেখে কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গেছিল হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে চার বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে তুই কোথা থেকে এলি তা কিছু বলতে পারে না কেবল বললে চালা অর্থাৎ যে আটচালায় পুজো হয়েছে যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস তখন কেবল বলে দাদা পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয় যখন উন্মাদ হলো শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম জীবন্ত লিঙ্গ পূজা একটা আবার মুক্তা পরানো হতো এখন আর পারি না দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল পূর্ণ জ্ঞানী ছেঁড়া জুতা হাতে কুঞ্চি, এক হাতে একটি ভাঁড় আপচারা গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা নিক নাই কুঁচরে কি ছিল তাই খেলে তারপর কালীঘরে গিয়ে স্তপ করতে লাগল মন্দির কেঁপে গিয়েছিল হলধারি তখন কালীঘরে ছিল অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই তাতে ভ্রুক্ষেপ নাই পাত কুড়িয়ে খেতে লাগল যেখানে কুকুরগুলো খাচ্ছে মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগলো তা কুকুরগুলো কিছু বলে নাই হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কে তুমি কি পূর্ণজ্ঞানী তখন সে বলেছিল আমি পূর্ণজ্ঞানী চোখ আমি হলধারির কাছে যখন এসব কথা শুনলাম আমার বুক গুরু করতে লাগল আমি হৃদয় জড়িয়ে ধরলু মাকে বললাম মা তবে আমারও কি এই অবস্থা হবে আমরা দেখতে গেলাম আমাদের কাছে খুব জ্ঞানের কথা অন্য লোকেলে পাগলামই যখন চলে গেল হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল ফটক পার হলে হলধারীকে বলেছিল তোকে আর কি বলবো এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে তারপর বেশ হনহন করে চলে গেল